আবু হুরেরাহ রদুল্লাহ তাল্লতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ লুত আলা সাল্লাম উপর রহম করুন তিনি একটি সুদৃঢ় খুটির আশ্রয় নিয়েছিলেন আর ইউসুফ আলাহ সাল্লাম যত দীর্ঘ সময় জেলখানায় কাটিয়েছেন আমি যদি অত দীর্ঘ সময় জেলখানায় কাটাতাম এবং পরে রাজদূত আমার নিকট আসত তবে নিশ্চয়ই আমি তার ডাকে সাড়া দিতাম